আমরা রহমানের এক গৌরব অধ্যায়ে আইনজালুতের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম ইংরেজিতে একে বলা হয় দ্য স্প্রিং অফ আজকের আলোচনায় আইন জালুতের ঘটনাকে টেনে আনার মূল কারণ এটা সংঘটিত হয়েছিল রমাদান মাসে বরকতময় রমাদান মাসে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 অবশেষে সাইফুদ্দিন কুতুজ নামের একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান প্রায় পঞ্চাশ বছর ধরে কেউই অত্যাচারী তাতারিদের বিরুদ্ধে উঠে দাঁড়াবার সাহস করছিল না আমরা আগের পর্বে বলেছি তাতাররা দুই সপ্তাহেরও কম সময়ে বাগদাদে বিশ লক্ষ মুসলিম হত্যা করেছিল সাইফাদ্দ কুতুজ মুসলিমদের ঐক্যবদ্ধ করতে বেরিয়ে পড়লেন শুরুতে তিনি প্রতিবেশী নেতা দামাসকাসের আমির এবং সালাহদিনের ছেলে কাছে গিয়েছিলেন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 আল্লাহ কুতুজের প্রতি সহায় হলেন সালাহ দিনের ছেলে নাসির ইউসুফ তাঁতারিদের হাতে দামাসকাস থেকে ফিলিস্তিনে বিতাড়িত হলো সেই একই শত্রু যাকে তারা কুতুজের বিরুদ্ধে ব্যবহার করেছিল তারপর সে জোর করে কুতুজের দলে যোগ দিল এর ফলে সাইফাদ্দ কুতুজের সামনে নাসির ইউসুফ আল আইবেকে নিয়ে আর দুশ্চিন্তা থাকলো না বলা যায় বেশ বড় একটা বাধা দূর হয়ে গেল যখন কেউ আল্লাহর সাথে দৃঢ় আন্তরিক ও নিবেদিত প্রাণ হয় তখন আল্লাহ সেই বান্দার জন্য বিজয়ের সব উপায় প্রস্তুত করে দেন সাইফাদ্দ কুতুস ছিলেন আল্লাহর তেমন এক বান্দা এদিকে সৈন্যবাহিনী পরিচালনার জন্য কুতুসের অনেক অর্থের প্রয়োজন ছিল এই কাজ সমাধার জন্য কুতুস বেছে নিলেন একজন নেক কার আলেম এবং সত্যের মূর্ত প্রতীক আলি এইজ ইবেন আল আলি আব্দুস সালাম কুতুসকে প্রয়োজনীয় ফতোয়া আর উপদেশ দিয়ে সাহায্য করছিলেন প্রয়োজনের সময়ে এই গুরুত্বপূর্ণ ফতোয়া উম্মাহকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল প্রশ্ন আসতে পারে লোকজন কেন আল এইস ইবেন সালামের কথা মেনে নিয়েছিল এর কারণ হলো উনার ছিল ক্রুসেদারদের সাথে আতাত করা মুনাফিক মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলার এক সাহসী অতীত তিনি উম্মার এই মুনাফিকদের বিরুদ্ধে নিয়মিত কথা বলতেন যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে নিঃসন্দেহে আজকের পরাজিত মানসিকতার মর্জিয়ারা যারা শাসকদের পূজা এবং দাসত্ব করে বেড়ায় তারা তাকে খারেজি তাক ফেরি এবং উগ্রপন্থী বলে ট্যাগ দিত সে সময় সকল উলামাদের মধ্যে কুতুস শুধু আলে এইজ ইবেন সালামের কাছেই গেলেন কারণ হক আমির ঠিকই হকপন্থী পন্থী আলেমদের চিনতে পারেন কুতুস গেলেন আলে এইস ইবেন সালামের কাছে এবং জিজ্ঞাসা করলেন আমাদের কি করা উচিত আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য তাঁতারদের ওপর ঝাঁপিয়ে পড়বো নাকি আরও অপেক্ষা করব।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 বাইতুল মাল অর্থাৎ মুসলিমদের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ফুরিয়ে গেলে মুসলিম শাসক চাইলে স্বচ্ছল জনগণের উপর প্রয়োজন মাফি কিছুটা কর আরোপ করতে পারেন সেই সমাবেশে বেশ কিছু নেতা ছিলেন যারা ছিলেন অনেক ধনসম্পদের মালিক তাদের উদ্দেশ্যে আল এরস বলেন জনসাধারণ উপর ট্যাক্স ধার্য করার আগে শাসকরা তাদের অতিরিক্ত সম্পদ যা তাদের প্রয়োজন নেই সেগুলো দান করবে তারপর জনগণ থেকেও কর সংগ্রহ করা হবে উপস্থিত নেতারা এই প্রস্তাবে রাজি হন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 ता शत्रुपक्षर एक छोट दल के देखलें जरा मुस्लिम गतिविधि लक्ष्य करते एशे फले जुद्ध बेदे जाए रेशभयपक्ष पूरा दमे जुद्धिलिप्त हो जाए दिनटी हिजड़ी छो आटान साल रमदान प्राय दुई लक्ष शत्रुबहर विपरीते मुस्लिम सैन्य छो मात्र बीस हजार सठी संख्या जदिव मतभेद आंतु योटामोटी सठिक मत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 তাকে আটকাবার সাধ্য মানুষ এমনটাই বিশ্বাস করত আল্লা তো বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন সুরা মুহম্মদ আয়াত সাত রমাদানের পঁচিশতম দিনে আকাশ বাতাস প্রকম্পিত করে যুদ্ধের দামামা বেজে ওঠে তলোয়ারের ঝনঝন চারিদিক প্রতিধ্বনিত হতে শুরু করে আল্লাহর সাথীদের আল্লাহ আকবর ধ্বনি প্রবল থেকে প্রবলতর হতে থাকে যুদ্ধরত সৈন্যরা এবং আশেপাশের উপত্যকায় বসবাসরত মানুষ যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি সবাই আল্লাহু আকবর ধ্বনিতে সরব হয়ে ওঠে মুসলিম সৈন্যরা তাঁতারদের বুহ ভেদ করে তাদের ভেতরে ঢুকে পড়ে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 মুসলিমরা যদি ওই সময় মঙ্গলদের বিস্তারকে প্রতিরোধ না করতো তা তারা মিশর দখল করে ফেলত আর মিশরই ছিল সে সময়ের ইসলামের শেষ দুর্গ আফগানিস্তান ইরাক শাম সবই মুসলিমরা হারিয়েছে কুতুস যদি সেই সময়ে আইনজালুতে তার সাহস আর পরাক্রম নিয়ে তাদের গতিরোধ না করতেন তা তাররা মিশরের মুসলিমদের উপরও গণহত্যা চালাত তারপর তারা আফ্রিকার এবং ইউরোপের অন্যান্য অংশে অগ্রসর হতো এটাই ছিল ওদের পরিকল্পনা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 সঈদিনা উমার রাজিয়াল্লাহ আনহু তার জেনারেল সিনিয়া লিখে জানিয়েছিলেন সেটাই প্রকৃত এবং একমাত্র সৈন্যবাহিনী প্রশিক্ষিত ছিল না সংখ্যা ছিল শক্তিশালী শত্রু তুলনায় নিতান্তই নগণ্য শত্রুদের কেবল সংখ্যাধিক ছিল না বরং তারা ছিল এমন এক অভিজ্ঞ বাহিনী যারা অর্ধ শতাব্দী ধরে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 এটা কয়েকদিনে সম্ভব মাত্র তারপর তাদের চূড়ান্ত আবাসস্থল তো জাহান নামে আর তা কতই না নিকৃষ্ট বিশ্রাম স্থল সুরা আলী ইমরান আয়াত একশো ছিয়ানব্বই এবং মুসলিমরা উপলব্ধি করতে পারল যে আল্লাহ তাদের সাথে থাকলে তারা জয়ী হবেই তারা বুঝল ইমাম মাহদের আগমনের অপেক্ষায় বসে থাকার কোনো মানে নেই যেমনটা এখন অনেকে বিশ্বাস করে তখনও করত যখন আল্লাহ কারো জন্য বিজয় ও কল্যাণ চান আসমান ও জমিনের কোন শক্তি নেই তাকে সেই বিজয় ও কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে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 আর যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ অপসারণোর ক্ষমতাও কারো তিনি স্বীয় অনুগ্রহ তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে দান করেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিশয় দয়ালু সুরা ইউনুস আয়াত একশো এই যুদ্ধের আগে প্রায় অর্ধশতাব্দী ধরে মুসলিমদের সাথে পশুর চেয়েও খারাপ ব্যবহার করা হচ্ছিল তাদের উপর চলছিল নৃশংস নির্যাতন গণহত্যা আর ধর্ষণ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 ধীরে ধীরে আল্লাহ শরিয়া বাস্তবায়ন করতে হবে তারা বলতো পশ্চিমা এবং সেকুলারদের বিরাগ ভাজন হয়ে আল্লাহর সরিয়া কায়েম করা ঠিক হবে না তারা চেয়েছিল আল্লাহ ছাড়া অন্যদেরকে খুশি করতে এর ফল কি হয়েছে এর বিনিময়ে তাদের কপালে জুটেছে অপমান লাঞ্ছনা আর পরাজয় ক্ষমতায় থাকা অবস্থায় যাদের তারা খুশি রাখতে চেয়েছিল যাদের সন্তুষ্টির জন্য তারা আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেনি তারাই এখন সংখ্যায় কোটি কোটি ক্ষমতায় থাকা অবস্থায় এই মুসলিমরা আল্লাহকে সন্তুষ্ট করেনি তাই আল্লাহ এবং আল্লাহর অনুসারীরা আজ তাদের প্রতি অসন্তুষ্ট এই উমাহকে তাওহীদের অ আ ক শিখতে হবে আমরা যা আমাদের সন্তানদের বইপত্রে শিখাই আমাদের নিজেদের তার সত্যি সত্যি বিশ্বাস করতে হবে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন ताके तार ता रक्षा करें तर सम्मान बृद्धि करें और जे व्यक्ति आल्ला असंतुष्ट बनीम मानुषे सन्तुष्टि कल्ला तलाता परित्याग करें ताशर हाथे ड़े दें मिसर मुस्लिमरा जा भय इसलमिष्ठा केजता थे, के थे के ए रक्षा करुक एक जिन बुझते जरा लाइल इल्लाह के धारण कर तरह क्यों पर करते ना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 এরপর এলো তাতারিদের এক নতুন নেতা তৈমুর লং সে দখল করল হালাব এবং দামাসকাস ততদিনে মানুষ আবার আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন তাতাররা মুসলিমদের বিরুদ্ধে আবার জয়ী হলো আইনজালত যুদ্ধের একশো বছর পর আইনজালতের পর সিরিয়া এবং মিশর ঐক্যবদ্ধ হল মুসলিম জাতির জন্য একটা বর্ম তৈরি হলো কৌশলগত রাজনৈতিক ভৌগোলিক শিক্ষাগত এবং ঐতিহাসিক সকল বিবেচনায় এই ঐক্য ছিল বেশ গুরুত্বপূর্ণ মার একাত্মতা প্রকাশ পেল আল্লাহ বলেছেন অ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 এই এলাকাগুলোতে ক্রুসেডারদের রাজত্ব ছিল প্রায় একশো ষাট বছর ধরে সেখানে সাধারণ মুসলিমদের উপর চলছিল অত্যাচার এসব এলাকায় নূরউদ্দিন ইমাম উদ্দিন এবং সালাহ দিন পদার্পণ করেননি সালাহ দিনের যারা রক্ত সম্পর্কের বংশধর তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও যারা সালাহউদ্দিনের আদর্শিক বংশধর তারা ইমান এবং প্রত্যয়ের সাথে অগ্রসর হন এবং এই ইমারতগুলোতে মুসলিমদের শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন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 মূলত এই বিজয়েরও ছয় বছর আগে হালাকুখার এক চাচাদো ভাই ইসলাম সম্পর্কে আগ্রহী হয় এবং ইসলাম গ্রহণ করে তিনি ছিলেন তাতারদের একজন সম্মানিত ব্যক্তি হালাকু এতে বিস্মিত হন সে তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাই হোক অবশেষে আমরা আল্লা সুবান তাল্লার কাছে দোয়া করি তিনি যেন এই উম্মার কষ্ট লাঘব করে দেন তিনি যেন প্রতারকদের স্থলাভিষিক্ত করেন আমাদের প্রিয় নেতা সাইফাদ্দ কুতুস রহিমুল্লা তালার মতো নেতা দিয়ে ওসলিল সদ্যদিন মহমদ ও আলআ الحمد ওসলম আলহামদুলিল্লা রবিলামী